আস্বাদ রাজ্লাহ হতে বর্ণিত তিনি বলেন সাহাবীগণ আয়সর রাজিয়ালাহালা এর নিকট আলোচনা করলেন যে আলী রাজিয়াল্লাহ তো আলহ্ন নাবি সাল্লাহাম এর ওয়াসী ছিলেন আয়সর রাজিয়াল্লাহ তাল্হা বললেন তিনি কখন তার প্রতি ওসিয়াত করলেন অথচ আমি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আমার বুকে অথবা বলেছেন আমার কোলে হেলান দিয়ে রেখেছিলাম তখন তিনি পানির তস্তুরি চাইলেন অতপর আমার কোলে ঢলে পড়লেন আমি বুঝতেই পারিনি যে তিনি ইন্তেকাল করেছেন অতএব তার প্রতি কখন ওসিয়াত করলেন